بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهَا وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا إلا أن يأتينا بفاحشة مبينة سورۃ النساء পরিবেষ্টিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা নিসা آيات 19 থেকে 23 পর্যন্ত بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها তোমাদের জন্য বৈধ নয় নারীদের মালিক হয়ে যাওয়া তাদের জাতের মালিক বনে যাওয়া জাতের উত্তরাধিকারী হয়ে যাওয়া এটা তোমাদের বৈধ নয় নারীদের মানে তোমাদের আক্রেবাদের স্ত্রীদের ওর বনে যাওয়া তোমাদের জন্য বৈধ নয় কারা এই কেউ মারা গেলে অন্যান্য সম্পদের ওআরএস যেমন তারা নিজেরা হয়ে যেত তাদের স্ত্রীদেরও ও আর নিজেদেরকে মনে করত। তো এরপরে ফাইন শাহ তারা চাইলে সেই স্ত্রীদেরকে বিয়ে করে বেলা সদাহিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা দিত হাতা তাফতা থা সূত্রে পেয়েছে এটা তাদেরকে দিয়ে দেয় আও তামন করে এরপরে তারা সেই মেয়েটার সুরত নিজেরা বিয়ে করে নিত মোহর দিত না দুই নম্বর সুরত হলো যে অন্যদের কাছে বিয়ে দিত কিন্তু মোহরটা নিজেরা নিয়ে নিতুহা ও আহাদ আহা দুই নম্বর সুরত তিন নম্বর সুরতের ভিতরে দুইটা সুরত আবার যে তারা অন্যদের কাছে আবদ্ধ হতে বাধা দিত এ পর্যন্ত বাধা দিয়ে রাখতো যে সে শেষ পর্যন্ত সেখানে এই ঘরেই মারা যেত এরপরে সে ওয়ারের সূত্রে যা পাইছে সেটা তারা নিজেরা নিয়ে নিত এটা বলা হলো আগে থেকে না এবং তোমাদের জন্য এটাও বৈধ হবে না যে তোমাদের জন্য এটাও বৈধ হবে না ওলা আন্তা আদুলু না। তোমরা যারা দূরে বসা এটা মনে করো না যে মাইকের কাছে বসা আছে সে কি করতেছে এই মনোভাবটা হেসান করতেছে আমাকে সেখানে আমি না এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় করিটাকে যে একজন একটা কাজ করতেছে সে তো চাইতেছে ভালো করে করার জন্য কিন্তু দূরে যারা আছে এমন ভাবে কথা বলে যেন তার ওখানে বসায় দিলে সবচেয়ে সুন্দর করে পারবে এই জন্য এই মনোভাবটাই কখনো রাখবা আর মুখ দিয়ে ধার করা তো অনেক পরই বরং যে কাজটা করতেছে মনে এখানে একজন আছে এরকম কত মার হল আমাদের সামনে আর কি করে ফেলে তাহলে সে তো মনে মনে এমনি অনুত্তি নাজ্জা কেটে যাবে চেহারা একদম সাফ হয়ে যাবে আর যদি একজনে একটা কিছু বলে ফেলে আর অন্যরা চুপচাপ এটা তার পক্ষেই বলার পক্ষে গাইলো তাহলে সে বেচারা এতক্ষণ এসান এখন সে করতে পারলো না এটার জন্য সে তিরস্কারের সম্মুখীন হয়েছে এটা একটা না হবে না এই জন্য এমন ক্ষেত্রে আখলা কের মূল বুনিয়া দুই কয়েকটা দিনে তার মধ্যে একদম আমার শিকা দিয়ে আসছে যে আর এবাদতের মধ্যে আখলাখটা যে আমি এই জায়গায় থাকলে অন্যরা সবাই তাকাই রিসি কি করতে পারতেছে না আমি কি এটা চাইতাম অন্যের জায়গায় নিজেকে বসে চিন্তা করো যে আমি সেখানে বসলে অন্যদের কাছ থেকে আচরণে জিনিস আসলে অনেক সময় এলএমের মধ্যে আমাদের থাকে কিন্তু যেই জায়গায় দরকার সেখানে আমরা বুঝে যাই হাদিসটা আমাদের কান্না জানা আছে কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক কিছু জানি যেই জায়গায় আমাদের এই দেখাতে হবে সেখানে আমি হয়ে তৌফিক দান কর এবং তোমাদের জন্য বৈধ হবে না যে তোমরা তাদেরকে অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে বাধা দেবে তাদেরকে তোমরা আটকে রাখছো অথচ তাদের প্রতি তোমাদের কোনো আকর্ষণ নাই তো বিএম শাহ কিহিননা তাদেরকে আটকে রেখেছো কি জন্য কষ্ট দেওয়ার জন্য আটকায় রেখে তোমার কোন রক বধ নাই তার প্রতি তারপরে তুমি তাকে তালাক দাও না এটা তোমাদের জন্য বুঝতে হবে না তো এই যে তোমরা তাদেরকে অন্য স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা দিচ্ছ কি জন্য লিতাজ হাবু বিবাহ করতে পারো তার প্রতি তোমার কোন রগবত নাই তার সাথে তুমি ভালো আচরণ করো না কিন্তু তারা তালাকো দাও না এটা জন্য যেন সে নিজেই বিরক্ত হয়ে মোহর কিছু তোমাকে দিয়ে দেন যেন আপনি মোহর কিছু নিয়ে নে আমাকে ছেড়ে দেন এটা করো না হ্যাঁ তাহলে মোহর যেটা তুমি দিয়েছ এটা তার কাছ থেকে উসুল করার জন্য তাকে চাপের মধ্যে শুনো সেবাইয় না মু যদি কোন স্পষ্ট অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে এটা বইতে হবে তাহলে তুমি মোহর দিয়েছ তোমার পয়সাটা খরচ হয়েছে না এখন এই মেয়েটাকে তো তোমার কাছে রাখতেও পারতেছ না সে জিনা করে তো স্ত্রী যদি কথা না শুনে অথবা স্ত্রী যদি জিনা করে ফেলে তাহলে তো তাকে ছাড়তে হবেই তাকে তোর কাছে রাখা যাবে না এই সুরতে সে যেন মোহরটা তোমাকে দিয়ে দেয় যেন এই মোহরটা দিয়ে তুমি আরেকটা বিয়ে করতে পারো এই সুরতে তাকে চাপ দিতে পারবা ইসলামের তো মোহরের ধারণা বিয়ে করছে তাকে না এখন যদি সে মোহরটা ফেরত না দেয় এভাবেই তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে পরে একটা বিয়ে করবে কিভাবে এই বললো যে এই একটা সুরত আছে যেখানে তুমি চাপ দিয়ে হলো মোহরটা নিতে পারবে এই আজটা ঠিক যে পিছনে যে গেছে সুরত হ্যাঁ যদি স্বামী স্ত্রী আশঙ্কা করে যে তারা আল্লাহর হুদুদ কায় রাখতে পারবে না তাহলে গিয়ে স্ত্রী মোহরটা দিয়ে খোলা করে নেবে সেখানে এটা এটাই বলছে শারীরিক কোন ওষুধ যদি থাকে তাহলে ঠিক আছে মহিলাও দিতে পারে বা স্বামী চাপ দিয়ে তার কাছ থেকে নিতে পারে তাহলে কাসরিহা পড়লে শব্দটা তো মোতাব্দি কিন্তু এটা মাহানা এটা বলতেছে আউ হিয়া বাইনা তাহলে তোমাদের জন্য বৈধ হবে তাদেরকে চাপে ফেলা হাত যেন তারা তোমাদের সঙ্গে খোলা করে নিজেদের যান ছুটায় নাই। থাকো সব ভাবে তাদের সঙ্গে থাকো দেখো আল্লাহ তার এই বান্দি বান্দিদের ব্যাপারে বাংলাটা সম্ভবত শান্তিময় পারিবারিক জীবন বয়নটা খুব সুন্দর সেখানে এই আয়াতের ইয়ে তিনি বলছেন যে কোনো পুলিশ অফিসার যদি নিজের মেয়ের জামাইকে বলে যে বেটা আমার মেয়েটা ভালো করে রাইক তো এই জামাই সাহস হবে সঙ্গে থাকো সৎ এখন রইল কথা যে আল্লাহ তো সবাইকে পালন করতেই হবে এখন এমনটা হতে পারে না যে কোন একজন পুরুষ বাস্তবেই দেখতেছে তার স্ত্রীর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটার কারণে তার পছন্দ লাগে না থাকতে পারে না এখন কি করবো আরে এটা কি হতে পারে যদি তোমরা তাদেরকে অপসন্দ করো তাহলে সবর করো সবর করো যে আল্লাহ আমার ভাগ্যে দিয়েছে এক জায়গায় সম্ভবত ওই বয় না অন্য কোন এক যেন যে এই মাটির পুতুল নিয়ে এত বেশি ব্যস্ত না। স্টেশনের চা তুমি কলা গাছ নখরা দেখাতে পারে না তো তুমি দিনের অনেক কাজ করতে পারবে না তবে এটারই তেল মাখতে মাখতেই শেষ হয়ে যাবে যদি তুমি তাদেরকে অপসন্দ করো আল্লাহ তাতে বহু কল্যাণ সৃষ্টি করে দেবেন বহু কল্যাণ সৃষ্টি করে দেবেন এতে হতে পারে যে তোমরা একটা জিনিস অপসন্দ করো আর আল্লাহ তাতে বহু কল্যাণ সৃষ্টি করে দেবে পূর্বের জমানের অনেক বুজুগ এমন গেছে যারা দেখতে একদম সুন্দর না কিন্তু এদের নাম এখনো আমরা নেই কত শ্রদ্ধার সাথে একদম পুরানদের মধ্যে লোকমান হাঁকি অনেক বড় হয়ে যায় তখন তার জাহিরি বদ শেখেল এটা তার জন্য আলাদা একটা মর্যাদা হয়ে যায় যে লোকটা দেখতে কেমন দেখা যায় ওসা বা এত বড় আলেম এই যে যত বেশি জাহি ইয়া করা হবে তত বেশি তারপরে কালো বিস্ত্রী ছিল কিন্তু অনেক দুনিয়া ভরে গেছে জাহেজ জাহেজ লাউ তিনি চিন্তা করেন আচ্ছা মহিলা বলতেছে তো ঠিক আছে চলো একটু মহিলা এক দোকানের সামনে স্বর্ণকার দোকান ওখানে গিয়ে মহিলা বলছে যে ঠিক এরকম এই ধরনের একটা কথা বলে মহিলা আছে চলে গেছে বোকার মধ্যে দাঁড়িয়ে গেছে বলতে ঠিক একটা নমুনা দেখাই আলোচনা আছে। এই মানুষগুলো পুরুষের ভাগে পড়বে না তো সেই পুরুষটা কিভাবে শান্তনা পাবে শান্তনার কথা আল্লাহ তালা বলে দিচ্ছে বাকি এটার উদ্দেশ্য এটা না যে প্রথমে নেওয়ার সময় তুমি জাঁজবাসাই করা একটা নিয়ে নাও এটা তো কিন্তু শরীর বলে না কারণ মধ্যে আসছে দেখে না সবকিছু ভিতর বাহির সব দেখে নাও এরপরে যদি ভাগ্য খারাপ থাকে তো হইতে পারে না কোন কারণে তার খারাপটা মেলে গেছে তখন সান্তনাটা কিভাবে পাবে এটা হলো সান্তনার কথা বলা হয় তুমি এটা মনে করো বাস্তব এটা হলো দুনিয়াতে কোনো মানুষই এমন হবে না কিছু থাকবে দেখাবে আর বেশি কানো হইলে একটা হবেইটা সেখানে আল্লাহ বলতেছে যে এই সবর করো তুমি করলে আল্লাহিন তাই তুমি এরপরে বলতেছে যে দেখো আগে তো বললো যে যদি তোমাদের স্ত্রীদের মধ্যেই কোন অসুবিধা দেখা দেয় ই না তাহলে তো অবশ্যই তাদেরকে জোর করে পয়সা তো মজুর করবা কিন্তু সেটা করতে গিয়ে যারা তুমি বাড়াবাড়ি না করো এই জন্য মাঝখানে আবার বললো আিরু হুন্না বিল মা আরো আবার কিছুটা শান্তনা দিছে এরপরে বলতেছে যে যদি তাদের মধ্যে কোন অসুবিধা না থাকে এমনি তুমি চাইতেছো যে একজন স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন স্ত্রী গ্রহণ কর। এটা যদি তুমি চাও যে তাদের মধ্যে কোনো অসুবিধা নেই তুমি এমনি হয়তো কোনো কারণে তোমার তুমি তাকে পরিবর্তন করে আরেকজন মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তাদেরকে বেহুদা কষ্ট দিও না এবং তাদেরকে তুমি যে মোহরটা দিয়েছ যেহেতু তাদের কোনো দোষ নাই অতএব তাদের কাছ থেকে মোহর যেটা দিচ্ছে এটা একটু নিবানা একেবারে অনেক সম্পদ দিয়ে ফেললেও তাদের কাছে কিচ্ছু নিবানা কারণ এখানে তো সে কোনো দোষ করে নেই অত তুমি কেন নিবা মানে এক স্ত্রীর বদলা আর এক স্ত্রী যদিও সেটা ভালো না পছন্দ না কিন্তু করতে পারে তাদের কাউকে বিপুল সম্পদ দিয়েছাত এই আয় থেকে এই পরিমান একটা পরিমাণ করে দিয়েছে তো সাথে সাথে মজদিস একজন ছিলেন উনি বলছেন যে না আপনি মোতায়েন করতে পারেন না কারণ আল্লাহ কথা যেটা এখানে বলতেছেন তাই তুমি হন তোমরা তাদের কাউকে কিন্তার দিয়েছ আল্লাহটা এরপরে আন্দাজে বলছে আর এটা মোতায়েন করেন তোমরা বিপুল সম্পদ দিয়েছ তাহলে অপরাধ করে তা নেবে অর্থটা হবে এইভাবে তোমরা কি তা নেবে জালেম হয়ে এবং স্পষ্ট অপরাধী হয়ে তোমরা কি তা নেবে জালেম হয়ে এবং স্পষ্ট অপরাধী হয়ে অনতে এই ধমক দেওয়ার জন্য এটা বলছেন সেটা আছে কি ভাবেই বা কি করেই বা তোমরা তা নেবে কি করেই বা তোমরা তা নেবে ফেলেছে তো জিমা হয়ে গেছে জিমা হয়ে গেছে জেমা হাকি কি জমা হয়েছে অথবা হুকমান জেমা হয়েছে মানে হালুয়াতে সাহিয়া হয়েছে হালুয়াতে হলে তো মোহর মতো আইন গেছে এখন তোমার কিভাবে তো এবং তারা তোমাদের কাছ থেকে গ্রহণ করেছিল এবং তারা তোমাদের কাছ থেকে তারা তোমাদের কাছ থেকে মজবুত অঙ্গীকার গ্রহণ করেছিল তারা করেছিল মানে তাদের পক্ষ থেকে আল্লাহ করেছিলেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তাদেরকে সব রাখো আর ছেড়ে দিলে সব তাদেরকে ছেড়ে দাও যেটা নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা হল এই নির্দেশটা আল্লাহ সেটাকে মাজাজান করা হয়েছে যেহেতু তাদের পক্ষের নির্দেশ সেই হিসাবে এখানে আহাদ না বলা এবং কবুল হয়েছে তার পক্ষ থেকে যেটা হয়েছে এর মাধ্যমে তো সে তোমার কাছ থেকে অঙ্গীকার নিচ্ছে যে তুমি তার হক আদায় করবে মোজামাত করে ফেললে মোহরটা কোনটা তাকে দিয়ে দেবে এটা একটা এটা হলো আখাজ গালিস ইজাব কবুলের মাধ্যমে যে আহ নেওয়া হয়েছিল এটা বোঝানো হয়েছে যাদেরকে তোমাদের পিতা বা পিতা মহ বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করোনা ইবে যা হয়ে গেছে তা ভিন্ন এখানে দ্বারা উদ্দেশ্য আব্দ হ যদি আকদ করে তাহলেই ছেলের জন্য হারাম হয়ে যায় মোজামাত আল্লাহ পক্ষ থেকে গজবের কারণ আল্লাহ গজবের কারণের অর্থ হলো আসাদুল বকদি এবং এটা নিকৃষ্টতর পন্থা নিকৃষ্টা ওখানে যেহেতু কাদের কি বিয়ে করা যাবে না এটা একটা বলল। যে তোমাদের বাবা বা দাদার মনকুহা তাদেরকে বিয়ে করতে পারবে না এই বাবার দিক থেকে দাদিদেরকেও সামিল করবে মায়ের দিক থেকে নানিদেরকেও সামিল করবে ও বানা তুকুম মে ও সমালাত মেয়েদেরকে হারাম করা হয়েছে এবং আওলাদ মেয়ে মানে নিচের দিকে আসে এটা যে হ্যাঁ আহকুম এবং তোমাদের বোনদেরকে হারাম করা হয়েছে বাবার বোন অথবা দাদার বোন খালা তুকুম খালা আখাওয়াত উম্মা তুম বা জদ্দাত ইকম তোমাদের মায়েদের বোন বা নানিদের বোন বা দাদিদের বোন জদ্দাতের ভিতরে মানা আছে ভাগনি. তাদের আওলাদ মেলা দিহা হিন্না এটা একটা নসখা হিন্না এটা তারা উদ্দেশ্য হল আখাবাত বানাতু আখাওয়াত। তাহলে আয়াতের মধ্যে বললো যে বোনদের মেয়েদেরকে বিয়ে করা হারান বলতে বোনদের মেয়ে মানে সন্তানদের মানে বোনের মেয়ের মেয়ে বোনের ছেলের মেয়ে ছুচ্ছে কথা আর এই যে এই নস্কার মধ্যে আসছে হলো আরেক মধ্যে আসছে হলো আউলা দিহলা আচ্ছা ওইটা পরে বলতেছি আউলাদি হিন্না বললে এখানে যেমন যায় না ভাই বোনের সন্তানের মেয়েদেরকে তো বিয়ে করা যায় না তাহলে এখানে আউলা হিন্না বলা হয়েছে হিন্না জমির মাঠে ধরো আখাওয়া কিন্তু এখানে আখাওয়া এখানে হুন্না উদ্দেশ্য হুম উদ্দেশ্য আখাওয়া তো সামেল তারপর ইখওয়াও কথা বুঝছো এটা হলো বানাতের মধ্যে বানাতে আখ এবং বানাতে উখ এর মধ্যে সামিল হবে ভাইয়ের সন্তানরাও সামিল হবে ভাইয়ের সন্তান মানে উদ্দেশ্য হলো যে ভাইয়ের সন্তানদের সন্তান কারণ ভাইয়ের সন্তান এখানে সরাসরি বলাই হইছে বানাতের উখ উদ্দেশ্য আমাদের এখানে যে নুসখাটা নুসখাটা একদম হাজে আর যেখানে শুধু আওলাদ আছে এবং তোমাদের সেসব মায়েদেরকে হারাম করা হয়েছে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে কবলা ইস্তেকম দুই বছরের আগে দুই বছরের আগে যদি করায় তাহলে দুধমা হয় দুই বছর থেকে হামসারদা পাঁচ চুষ খাইতে হবে তবে ইমাম শাফির ইমুল্ল এটা বলেন আহমদ রহিমুল্ল এটা বলেন আর ইমাম মালিক এবং ইমাম আবুল হালিকা বলেন যে না এক মাসা এক মাসা খেলেই হয়ে যাবে খালি পেটে দুধটা হবে হারাম হয়ে যে এই দুধ বোনের সাথে মিলানো হবে হাদিসের দ্বারা দুধের দুধের কারণে আরো অনেক অনেক আত্মীয় স্বজনকে মিলানো হবে যেমন আল বানা মিনার রা দুধ মেয়ে দুধ মেয়ে কিভাবে হবে দুধমে মেয়ে কিভাবে হবে কারো এই মৌতু আহ স্ত্রীর কোন একজন ব্যক্তি স্ত্রী যার সঙ্গে সে মোজামাত্রীর দুধ মেয়ে জায়দ তার স্ত্রী ফাতেমা যে ফাতেমার সঙ্গে মোজামা হয়েছে মৌতু আহ ফাতেমা হলে জায়দ মনে করো মৌতু আহ এই মৌতুআ ফাতে মে মনে করো হিন্দাকে দুধপান করিয়েছে তাহলে এই হিন্দা হবে জায়দের দুধমে। দুধ বোন হবে আরকি হ্যাঁ তো এইটা বলতে মিনার রাজা তো যে বানাত মিনার রাজা দুধ বোন দুধ বোন কাকে বলবে হুন না দুধ বোন হইলো ওই সকল মেয়ে মান হুন্না মান মানে বানাত হলো মান ওই মেয়ে দাঁত হুন্না সকল মেয়ে যাদেরকে দুধ পান করিয়েছে কোন একজন ব্যক্তির মৌতু আয় কোন একজন ব্যক্তির মৌতু আয় যাদেরকে দুধ পান করিয়েছে তাদেরকে বলা হবে তার দুধ মে হয়েছে ওল আমা ও খালা তারপরে হলো তোমার মধ্যে শব্দটা রাজা আর রেজা দুই করা যায় আবার রা আতি রেজা আতিনুভাবে এটাকে পরা যায় যে রেজা কারণে ওই সব কিছু হারাম হয় যেগুলো নসবের কারণে হারাম হয় বোলি যেমন অন্য স্বামীর থেকে আসা নিজের স্ত্রীর কন্যা স্ত্রীর কন্যা যেটা অন্য স্বামীর কাছ থেকে আসছে এটা বলে রাবায় আল্লা হজুর ইকুম তোমাদের প্রতিপালনাধীন সব কন্যা তোমরা তাদেরকে লালন পালন করো এটা এটা স্বাভাবিক নিয়মের উপরে হয়েছে সাধারণত সাধারণত স্ত্রীর পূর্বের কন্যাকে পরের স্বামী মানে ইসলাম কোথায় থাকবে বাবা বাড়িতে থাকবে নানার বাড়িতে থাকবে না আমার কাছে থাকবে আমার কাছে থাকবে ইসলামের আসল রূপটা এমন কিন্তু এখন কি হয়েছে মেয়ে থাকে উনি লুকায় রাখে যে মেয়ে নাই বলে এমন এমন হয়েছে না লালন পালনের মধ্যে নাই তাদেরকে হালাল হবে না এটা না এখানে কয়েদে ফাঁকি হলো পরের কয়েদি হলো পরের কয়েকটা এই যে রাবি বা তারা তোমাদের ওই সকল স্ত্রীদের থেকে হয় যাদের সঙ্গে মোজামাত্রেন মেয়ে মোজামাত্রা যে মেন এটা কিভাবে বুঝলাম ওই পরে যখন কয়েকটা ছুটাইতেছে ছুটাইতে গিয়ে এই কয়েকটা ছুটাইতেছে ফাইলাম তা কোনো দেখালতুন বিহীন না যদি তোমরা ওই রাবায়েবের মায়েদের সাথে যদি রাবায়েবের মায়েদের সাথে মোজামাত না হয় তাহলে ওই রাবায়ব কে তোমাদের জন্য বিয়ে করা বিয়ে হয়েছে মোজামাতনি পরে বিয়ে ভেঙে গেছে পরে কিছুদিন পরে ওই মেয়ে মেয়ের বিয়ে করছিল ওই মেয়ের মেয়ে আছে তো ঠিক আছে বিয়ে করতে পারবে যারা তোমাদের তোমাদের ঔরস যা পুত্রদের স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের উপরে হারাম তাহলে বোঝা গেলো যে আসলাফি যাদেরকে তোমরা লালন পালন করেছো এটাও তোমাদের জন্য হারামসবিনিকাহের মাধ্যমে দুই বোনকে কে একত্রিত করা দুই বোন বোন হোক অথবা দুধ বোন হোক হাকু বিহিমা বি দুই বোন কে বিয়ে করা হারাম বলতে হবে ও বাইনা আমি মানে ও আমি তিলকাল মার যে একটা মেয়ে এবং তার ফুফি একসাথে বিয়ে করা ও খালাতিহা তার খালাকে একসাথে বিয়ে করা এখানে উসুলটা কি এমন দুই মেয়েকে একসাথে বিয়ে করা যায় না যাদের একজনকে পুরুষ কল্পনা করা হলে একে অপরের মধ্যে বিবাহ সহি করা যায় তবে আলাদা আলাদা বিয়ে করা যায় ওয়াহিদিন ওয়াহিদাতিনা করে বিয়ে করা যাবে মান তাদের মালিক হওয়া যাবে তবে ইয়তা ওয়াহিদাতান অতিকরবে একজনের সাথে তো অতিকর্বে একজনের সাথে মানে মালিক হর শুরুতে না অতির কথা আসবে আর বিয়ের শুরুতে একজনকে সেরেই দিতে হবে লাকিন লা ইল্লা লাকিন মা ক্বাদ সালাফ তবে যা হয়ে গেছে তা মাফ ফি জাহিলিয়াহ মিন নিকাহকুম বাযমান যিকর ফালা জনাহা আলাইকুম ফি ইন্নাল্লাহু কানা গাফুরান লিমা সালাফা মিনকুম ক্বাবলা নাহী রাহীমান বিকুম ফি যালিক ওয়া আখির দাওয়ান আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন